দিনী ভাতৃমন্ডলী আল্লাহ রব আলমিনার প্রশংসা এবং পিয়র রসুল সাল্লি সাল্লামের উপর পর আজ শনিবার পনেরোই মোহারাম চোদ্দোশো চুয়াল্লিশ সিজির মোতাবেক তেরোই আগস্ট দুই আমাদের ধারাবাহিক আলোচনা মানহাজে সালাফ এর কতিপয় মূলনীতি সালাফে সালহীন সাহাবাহিক এরা হচ্ছেন সালাফ আমাদের পূর্বসরী যা যারা আমাদের পূর্বে চলে গেছেন এবং আমাদের জন্য ইমান এবং আমলের ক্ষেত্রে উত্তম আদর্শ রসৌরুল্লাহ সাল্লামের পরে তারা হচ্ছে সালাফ প্রথম সালাফ রসৌরুল্লা সাল্লাম আমাদের পূর্বে এবং তিনি সর্বোত্তম আদর্শ এবং তিনি একমাত্র আমাদের জন্য আদর্শ ও সার্বিক ক্ষেত্রে আল্লাহ রব্বরের পক্ষ থেকে প্রেরিত আর তার খাঁটি অনুসারি হচ্ছেন সাহাবাই কেরামগণ আর তারপরে দ্বিতীয় সারিতে তাবেইন তৃতীয় সারিতে তাবা তাবেইন সাহাবাই কেরাম যারা সৌরুল্লাহ আসলকে পেয়েছেন তাবেইন যারা কোনো একজন বা একাধিক সাহাবিকে পেয়েছেন সাক্ষাৎ লাভ করেছেন আর তাবা তাবেইন যারা কোনো একজন বা একাধিক তাবেইনদের সাথে সাক্ষাৎ করেছেন অনেকেই হয়তো এই বিষয়গুলি সম্পর্কে ওইরকম ধারণা রাখেন না সেই জন্য একটু খুলে বললাম না হলে বিষয়গুলি স্পষ্ট তারাই হচ্ছেন সালাফ মানে আমাদের পূর্বসরী উত্তম আদর্শ আমাদের জন্য তো তাদের বেশ কিছু দিনের ক্ষেত্রে মূলনীতি রয়েছে কায়দা কানুন রয়েছে পাঁচটি মূল এর পূর্বে আলোচনা করেছিলাম ছুটির আগে দীর্ঘ বেশ কিছু সময়ের বিরতির পরে আবার নতুন বছরে আমরা শুরু করছি ৬ নম্বর মূলনীতি হচ্ছে মানহাজা সালাফের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ে সন্ন্যতকে আঁকড়ে ধরা জীবনের প্রতিটি ক্ষেত্রে রসল উল্লা সাল্লামের সন্নতকে আঁকড়ে ধরা প্রতিটি ক্ষেত্র যখন বলব তখন প্রথম ক্ষেত্র হচ্ছে মানুষের ব্যক্তিজীবন ব্যক্তি জীবন আপনি আপনার জীবনটাই আমি আমার জীবনে জীবনে আমার প্রতিটি ক্ষেত্রে সন্ন্যদকে আকে ধরব এটা হচ্ছে সালাফেসালেহিনের অসুল বা মূলনীতি ব্যক্তি জীবনে প্রতিটি ক্ষেত্রে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করি যা করি ব্যক্তি জীবনে আমার আকৃদা আছে একটা বিশ্বাস ধর্মীয় বিশ্বাস ব্যক্তি জীবনে আমার এবাদতবন্দী আছে এবাদতবন্দীতে ফরোজ আছে সন্ন্যত নফল আছে এবাদত বন্দীগী মানে শুধু পাঁচ অক্স চলাত আরও এবাদতবন্দীগী আছে অন্য এবাদবন্দিগি আছে রমজানে রমজানের শেয়ামও আছে ফরজ তারপরে মুসলিম নারীর জন্য হেজাব সেটিও এবাদত ব্যক্তি জীবনের বিষয়টি কিন্তু ব্যক্তি জীবন ব্যক্তি জীবনে ফরজ নফল এবাদতবন্দী ছাড়া মানুষের সাথে লেনদেন আছে মো লেনদেনের মধ্যে ব্যবসা বাণিজ্য আছে রুজি রোজগার আছে যেমন ইনকাম করা উপার্জন করা তেমন খরচ করা দেখেন ব্যক্তি আমার মনে করছে ব্যক্তি জীবন কি আমার জীবন কিন্তু আমরা ব্যক্তি জীবনে কত কাজ করি এবং কত কাজের সাথে আমরা জড়িত আকিদা এবাদত হয়ে গেল হ্যাঁ এ ফরজ নফলের মধ্যে ধরেন দান খায়রা তো এবাদতে জাকাত আছে আর নফল সাদকা আছে সেই আম যদি ফরজ সে আর স্বর্ণ নফল আছে কি রাজগার আছে কিছু সন্ন্যত মে কি রাজগার আছে কিছু নফলে আছে সব এবার মামলাতে যখন আসবেন লেনদেন নিচ্ছেন না দিচ্ছেন লেনদেন কেন বলা হয় মামলাত মানে মানুষের সাথে আদান প্রদান কারোর কাছ থেকে নিচ্ছেন না কাউকে দিচ্ছেন উপার্জন করছেন ইনকাম করছেন কোথাতে আসছে অথবা কোথাও আপনি খরচ করছেন করা না এই ক্ষেত্রে স্বাধীন কেউ সুদ খাচ্ছে না গড়িমসি করছে না না সন্নাত মানে নবীর তরীকা সন্নাত মানে এখানে নবীর আদর্শ নবী সঙ্গে আদর্শ কে ধারণ করতে হবে লেনদেনের ক্ষেত্রে একটা হচ্ছে সেটা ব্যবসা মাধ্যমে হোক সেটা কৃষিকাজের মাধ্যমে হোক সেটা চাকরি করে হোক চাকরি করছেন এখানেও লেনদেন আপনি সময় দিচ্ছেন শ্রম দিচ্ছেন বেতন নিচ্ছেন মালিক বেতন দিচ্ছে তো শ্রম নিচ্ছে লেনদেন মামলাত এই জন্যগুলোকে কি বলা আরবিতে মামলাত বলা লেনদেন এর চাইতে ব্যাপক হচ্ছে আখলাখ চরিত্র মানুষের সাথে আচার আচরণ চলাফিরা যেখানে থাকেন কোন জায়গায় বসে থাকলে আশেপাশে কোনো মানুষ আছে তাদের সাথে চলাফেরার বিষয় খ্লাক উত্তম আচরণ তারপরে রাস্তাঘাটে চললে কোথাও বসবাস করলে রুমে আসলে আপনি কর্মক্ষেত্রে গেলে মাঠে ঘাটে যেখানে যান না কেন দেশে বিদেশে যেখানে থাকেন না কেন খ্লাক চরিত্র তাহলে ব্যক্তি জীবনে এতগুলো দিক রয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে কী করা সন্নতকে আঁকড়ে ধরা মানে রসোর উল্লাস আসে না সন্নতকে আঁকড়ে ধরা ব্যক্তি জীবন ব্যক্তি জীবনটা মানুষের কন্ট্রোলে ব্যক্তি জীবনে সাধারণত কারো হস্তক্ষেপ চলে না আর মানুষ খুব কম নিরুপায় হয় কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে ব্যক্তি জীবনে বাধা আসতে পারে স্বাভাবিক কিন্তু সাধারণত ব্যক্তি জীবনে যেই কাজগুলি রয়েছে আমি হালাল খাবো কেউ জবরদস্তি আমাকে হারাম খাওয়াইতে পারবে না আমি পাঁচ অক্টো সলা তাদের করবো পৃথিবীতে কোথাও পাঁচ অক্ত সলা তাদের করতে বাধা নেই যে কোনো কাফের দেশেও চলে যায় যদি কাফের সামনে ধরেন খোলা মাঠে পড়তে দেবেন না ফিল্ডে কোথাও পড়তে দেবেনা তো ঘরে তো আর বাজাতে না তাই না মসজিদ নেই যে কোনো জায়গায় চলাতে হবে তারপরে তো মুসলিমদের অবস্থা দেখেন কোথায় কি অবস্থা ব্যক্তি জীবনটা ইসলামী জীবন করা বা ইসলামী জীবন করে গড়া খুব সহজ কিন্তু চেষ্টা করলে ব্যক্তি না আমি কারো একটা পয়সা মারি খাবো না এক্ষুনি যদি মরণ আসে কেউ আমাকে একটা পয়সা দাবি করতে পারবে না এবং আল্লাহ রবুল আলমিন আসামের কারোবারে আমাকে আমি ফাঁসব না চিন্তা করেন ব্যক্তিজীবন এম রাহম্লা বলছেন যে আল্লাহ রবুল্লা আলমিন কেয়ামতের দিনে যদি আমাকে জিজ্ঞেস করে গিবত সম্পর্কে তা আমাকে কেমিবতের ক্ষেত্রে ধরতেই পারবেন না যে আমি কারও গিবোধ করেছি আপনি আমি বলতে পারব যেখানে সেখানে জানতে অজান্তে কারো বদনাম করে ফেলছেন আপনি অথচ সেখানে কোনো সংশোধনমূলক উদ্দেশ্য না এমন নাই যে এর কারণে কারো ক্ষতি হচ্ছে ইমান আমলের ক্ষতি হচ্ছে যেমন আমরা বেদাতি বক্তাদের সম্পর্কে ভুল ধরছি এগুলো গিবোত নাই কারণ এগুলো সতর্ক করা যাহার নাম থেকে মানুষকে হবে চোখ খুলতে হবে অথবা কারোর সাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ফাঁসতে যাচ্ছেন আপনাকে বাঁচাইতে হবে বেশের ক্ষেত্রে কোনো জায়গায় খারাপ জায়গায় ফাঁসতে যাচ্ছেন বাঁচাইতে এই সব জায়গায় ঠিক আছে কিন্তু বিনা উদ্দেশ্যে মানুষকে খাটো করার জন্য ছোট করার জন্য মানহানি করার জন্য যেসব নিন্দা চর্চা করা হয় সেটা হারাম কাবিরা গো না বোখার্লাহ একসাথে বলতে পারছেন আল্লাহর সামনে হাজির হয়ে গিব্বত সম্পর্কে আমাদের জিজ্ঞেস করলে আল্লাহ আমাকে কোনও ক্ষেত্রে ধরতে পারবেন না আল্লাহ মক্তব তো আহাদান কারো গিব্বত আমি করিনি আজকাল সাধারণ মানুষ পাওয়া তো মুশকিল আলেমও পাওয়া মুশকিল সংশোধন করার তো ব্যক্তি জীবন পরের সংশোধন পরে নিজের সংশোধন আগে অপরের সংশোধন পরে কেউ যদি পর সংশোধন না হয় তা আমার তাতে যায় আসে না চেষ্টা করেছি বলেছি যথেষ্ট হয়ে গেছে আমার দায়িত্ব পালন করে দিয়েছি কিন্তু আমার সংশোধন আমি যদি না করতে পারি তো আমি ফাঁসবো আপনি ফাঁসবেন এই চিন্তাগুলি বেশি থাকতে হবে এই চিন্তা কম আজকাল পর নিয়ে ব্যস্ত মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত না সাল্লাফরাই করতেন তো সন্নতি জীবন গড়া এটা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে কি করতে হবে সন্নতকে আঁকড়ে ধরতে হবে ব্যক্তি জীবনে এতক্ষণ বললাম তাহলে তারপরে আসবে এর চাইতে একটু প্রশস্ত জীবন পারিবারিক জীবন স্বামী স্ত্রী ছেলে মেয়ে একটা পরিবার সাথে আছে ওরা আপনার পরিবারে। ছোট ভাই বোন আছে তারা পরিবার পরিবার এই নিয়ে কি করা সন্নত কাঁকড়ে ধরা পারিবারিক জীবনে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাপ মা ভাই বোন যারা আছে সবাই মশায় এক পরিবারে খাওয়া দাওয়া করছেন চলাফেরা করছেন সন্নত কাঁকড়ে ধরে আছেন আপনাদের জীবনে বেদাত নেই সেরেক নেই কাবিরা গোনাহা নেই ফরজ অজব তরক নেই হারাম না যাইজ নেই আপনাদের পরিবারে পর্দা নেই খারাপ নেই কারো মা হার খাচ্ছে শুধু বন্ধকে জমির কারবার করছে পারিবারিক জীবনে সন্ন্যতকে আঁকড়ে ধরতে পারিবারিক জীবনের পরে আসবে তখন সামাজিক জীবন সমাজের সাথে একটা গ্রাম একটা এলাকা আর যে জনগণ এসে তাদেরকে নিয়ে চলাফেরা করা সমাজ সামাজিক জীবন তারপরে আসবে আরেকটি জীবন আর্থিক জীবন অর্থ উপার্জন করা ইনকাম করা যদি সে ব্যক্তি জীবনের সাথে সংশ্লিষ্ট আগে আলোচনা করেছি কিন্তু এটা আর একটা গুরুত্বপূর্ণ জীবন শুধু উপার্জনের ক্ষেত্রেও নয় খরচ করার ক্ষেত্র। হালাল পয়সা সেই জন্য আপনি যেখানেই সেখানে আর যত পারবেন খরচ করে যাবেন অথচ আপনার আশেপাশে গরিব দুঃখী অনাহারে কাটাচ্ছে বস্ত্রহীন ঘর নেই অভাবে আছে না চলবে না হিসাব দিতে হবে অত সহজ নয় আমানও তো আল্লাহর আমানত আল্লাহর মাল মাল উল্লাহ আল্লাহ বলেছে অর্থনৈতিক বিষয় জীবন একটা ক্ষেত্র আর সে রাষ্ট্রীয় ক্ষেত্র রাষ্ট্রীয় ক্ষেত্র আন্তর্জাতিক ক্ষেত্র দেশের বাইরে সারা বিশ্ব বড়ো বড়ো যারা শ্বাসকোষ্ঠী তারা আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের কন্ট্রোল নেয় তারা অন্যকে দিয়ে কন্ট্রোল হচ্ছে থাকনি আমি কোথায় ঠিক না রাষ্ট্রীয় বিষয় সমাজকে পারেনা গ্রামে দশটার লোককে পারেন না তেমনি গোটা দেশের কথা নিয়ে মাথা কি করবেন আপনার দ্বারা কি হইতে আমার দ্বারা কি বা হইতে কিন্তু যতটা পারবো চেষ্টা করব যতটা পারব ভালো লোকের সংখ্যা বাড়াবার চেষ্টা করবো দেশে সমাজে আর খারাপ লোকের সংখ্যা কমাবার চেষ্টা করব এটা হচ্ছে আমের বিল মাফ আহিমুল কার ভালো কাজের দেওয়া অন্যায় কাজে বাধা দাও যেটা ওম্মত ফরজ আল্লাহ কোরআনে বলেছেন এবং এই ওম্মত এই কাজটি করে ভালো কাজের উপদেশে অন্যায় কাজে বাধা দেয় সেই জন্য শ্রেষ্ঠ ওম্মত কন্তুম খায়রা উম্মাতিন উখিরে নাস তা মুরুন মারুফ ও তান হাউন আনিল মুনকার ও তুমিন বি তোমরা সবচেয়েতে শ্রেষ্ঠ ওম্মত কারণ তোমার ভালো কাজের উপদেশ দেবে আদেশ দেবে অন্যায় কাজে বাধা দেবে তার মানে কি তার মানে যে ভালো কাজ বেশি হোক ভালো লোকের সংখ্যা বেশি বাড়ুক খারাপ লোকের সংখ্যা কমুক খারাপ কাজ কমুক এই কাজগুলি করবে যারা দাওয়ার কাজ করে আলহামদুলিল্লাহ তারা এই কাজটা করে না আপনার ভালো মানুষ ভালো মানুষ তৈরি করার চেষ্টা করেন না আপনি যেখানে যাবেন আপনার মতো করে লোকজনকে চেষ্টা করবে যে আমার মতো হোক ভালো হোক এটা হচ্ছে দাওয়াত এটা হচ্ছে আমার আমার মনকার এটা হচ্ছে ভালো মানুষের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা খারাপ পাপীদের সংখ্যা কমাবার চেষ্টা করা পাপ কমানোর চেষ্টা করা পাপি কমাবার চেষ্টা করে এইভাবে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা হবে আর ফেতনা ফাঁসা দূরীভূত হবে এটা হচ্ছে সোনাকে আঁকড়ে ধরা জীবনের প্রতিটি ক্ষেত্রে যার যতটা ক্ষমতা আছে তার ততটা দায়িত্ব আছে সন্নাতে আঁকড়ে ধরার ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে একজন এমপির একজন মন্ত্রীর একজন রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রীর যে দায়িত্ব আছে আমাদের ধরে দায়িত্ব আছে কোনো দায়িত্ব নেই কোনো দায়িত্ব নেই বরং আমরা যদি ওই কাজ করি তো হারাম হবে চোরের হাত যদি কোনো আলেমের ফতোয়াতে কাটা হয় গ্রামে কাটে তো সেই আলেম গুমরা পথভ্রষ্ট না আইন হাতে নিয়েছে দুনিয়ার আসামের কাঠগড়ায় যাবে আর জাহান্নও যাবে কারণ তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি ওই দায়িত্ব তো সরকারকে দেওয়া হয়েছে জি খারিজ জমিরে এইখানে গিয়ে এই পয়েন্ট হোল্ড করেছে নিজের হাতে হয়নি আমরা এই তো সব ঠিক করে নেবো না বল প্রয়োগ করার কাজটা সরকারের করছেন না সরকার জবাব দিবে আপনার তাতে কি আপনি পারলে যদি পৌঁছতে পারেন এমপি সাহেবের কাছে তাকে গিয়ে বলেন ডিসি সাহেবের কাছে তাকে গিয়ে বলেন এসপি সাহেবের কাছে অপরাধ হচ্ছে আপনারা এইগুলোকে সামলান বলেন না পৌঁছিতে পারছেন আপনার কোন দায়িত্ব নেই সন্ন্যতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আঁকড়ে ধরা এটি হচ্ছে সালাফদের মূলনীতি দলিল এখানে একটি হ্যারিস নিয়ে এসছেন তিনি বলছেন একদিন আমাদেরকে ওয়াজ করলেন উপদেশ দিলেন রকম অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ গুরুত্বপূর্ণ ওয়াজ গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন যারা ফাত মেনহাল অয়ন তার এই ওয়াজ এইদেশ শুনে মানুষের চক্ষু হতে প্রবাহিত হইল মানুষ কেঁদে ফেলল ও মেনহাল কলুব আর মানুষের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠল নরম হয়ে গেছে মানুষের অন্তর অন্ত মানুষের কেঁপে উঠেছে আল্লাহর ভয়ে যোগ দিয়ে মানুষের ঝরঝর করে প্রবাহিত হচ্ছে মনে হচ্ছে যে এটি বিদায় ভাষণ মনে হচ্ছে যে আপনার এটি এত আবেগের ভাষণ ছিল আর এত গুরুত্বপূর্ণ ভাষণ ছিল যে মন হচ্ছে এইটি হচ্ছে শেষ ওয়াজ এটি হচ্ছে বিদায় ভাষণ আপনার কার নাম বিদায়ী করছেন আর হয়তো আপনি আমাদের মাঝে বেশি সময় থাকবেন না আর এরকম সুযোগ হয়তো পাবো না আওসেনা সুতরাং আমাদেরকে বিশেষ কোনো ওসিয়ত করুন মানে উপদেশ দেন পয়সার উপদেশ একটি ওসিয়ত ওসিয়ত শব্দটি দুই ক্ষেত্রে ব্যবহার হয় ওসিয়ত ধন সম্পদের সেটা মানুষ মারা যাওয়ার পরে কোনো কিছু করতে বলে এটাকে ওসিয়ত বলা অমুক ওসিয়ত করেছে যে তার মারা যাওয়ার পরে মাদ্রাসায় যেন পাঁচ বেগে জমি দিয়ে দেয় বা মসজিদে যেন ওই জায়গাটি দান করে দেয় এটা ওসিয়ত বলা বা অমুককে এটা করিওত ধন সম্পদের ওসিয়ত ওসিয়তুল মাল আরেকটি ওসিয়ত মানে নসিহত ওসিয়াত মানে হচ্ছে মানে মানে উপদেশ। যেমন বেদেহা আসছেন আর কোনো যোগ্য মানুষকে অথবা বাপ মাকে বলছেন আমাকে কিছু উপদেশ দেন বা ওসিয়ত করেন বা কিছু নসিহত করেন সবটাই ভাষা কিন্তু ওখানে প্রয়োগ করে জি তো আমাদেরকে কিছু ওসিয়ত করুন উপদেশ দেন রসুরুল্লাহ তখন বলে ওসি কুমবে তাকওয়াল্লাহ তোমাদেরকে আল্লাহর ভয় ভীতির উপদেশ দিচ্ছি তাহলে এটা ছিল এলমের ওসিয়ত পয়সার ওসিয়ত নয় वसियत एलमेर और वसियत पैसार माले ये आल्ला भयतर उपदेश आल्लाह कुरानिकीम समस्त नबीर असुलगन के शुरू थे शेष पर्त नबीर ओम्मद के वसियत करनिमिर एक आयात आज वाली मिन कबुल्लेक्म वाईकुम अन्लासंदेह हमें ओसियत कर आल्ला वसियत এটি তো রসুল উল্লা সব ওসিয়ত এখানে হাদিসে কিন্তু কোরআনে বলা হয়েছে আল্লাহ ওসিয়ত করেছেন ওয়াসাইনীন উতুল কিতাব মিন কাবলে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে যেসব নবী রসুলকে কিতাব দেওয়া হয়েছে আর যেসব ওম্মতকে কিতাব দেওয়া হয়েছে মানে ইসরাহল তাওরাত এঞ্জিল জবুর যাদেরকে দেওয়া হয়েছে সৌফ ইব্রাহিম ওদেরকে ইয়াকুম এবং হে শেষ ওম্মত শেষ নবী এবং শেষ নবীর তোমাদেরকে ওসিয়ত করছি আমি আল্লাহ আল্লাহর আগে বলছেন যে আল্লাহকে ভয় কর আল্লাহকে মানুষ ভয় করলে আল্লাহর হক নষ্ট হবে না মানুষের হক নষ্ট হবে না কোনো ক্ষেত্রে কোনো পাপ হবে না আর যদি হয়ে যায় তাহলে পাপের ওপর এক সেকেন্ড টিকে থাকবেন সাথে সাথে ফিরে আসবেন কারণ আল্লাহর ভয় আছে যেমন আমরা চলাফেরার ক্ষেত্রে কখনো ইচ্ছা করে কিন্তু আছাড় খেতে চাই না কিন্তু অনিচ্ছাকৃত কিন্তু ভালো মানুষ জ্ঞানী বুদ্ধিমান আল্লামা পরেশগারও আছাড় খেতে পারে হোঁচট খেতে পারে কিন্তু হোঁচট খাওয়ার সাথে সাথে কি করে মানুষ তাড়াতাড়ি করে উঠার চেষ্টা করে যদি শরীরে বল থাকে অচল না হয়ে যাওয়া তাড়াতাড়ি উঠে যাওয়ার চেষ্টা করে যে কেউ দেখে না নেয় কেউ দেখে না নেয় যে আছাড় খেয়ে নিয়েছে ঠিক কিনা ঠিক ওই দিনের ক্ষেত্রে মানুষ ভুল করার পরে মানুষ যেন জানতে না পারে যে আমি এরকম অপরাধ করেছি আল্লাহ জেনেছেন তাড়াতাড়ি আল্লাহর কাছ থেকে মাফ এটা হচ্ছে তবা এটা হচ্ছে দ্রুত তবা এদের প্রশংসা আল্লাহ করেছেন যে যারা ভুল করার সাথে সাথে তাড়াতাড়ি তবা আলাম ই আলামা ফলু যা অপরাধ করে যে ভুল করেছে তার উপর অবিচল থাকে না চট করে ফিরে আসে রাস্তাঘাট ভুল করে দিলে যেমন যখনই বুঝতে পারেন যে রাস্তা তো ভুল করে দিয়েছে যাচ্ছিলাম মক্কার দিকে তো রাস্তা ধরে নিয়েছি তুই খাবজির দিকে ধরে নিয়েছি তো কুয়েত পৌঁছে এরা পৌঁছে যাব। হাফরুল বাতেন করে ফিরে আসবেন নিউটন খুঁজবেন কখনো এটা করবেন না যে যাক চলে এসছে একটু এগিয়ে যায় এরকম পাগল লোক খুঁজে ঠিক ওই রকমই ক্ষেত্রে চালাক হইতে হবে যেমন দুনিয়ার ক্ষেত্রে চালাক মানুষ তা কোর আল্লাহর ভয় ভিত্তির কথা বলছিলাম সবাই আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রথম ওসিয়ত হচ্ছে আল্লাহকে ভয় করো এই ওসিয়ত করছি অস্বামী ও আত্মা দ্বিতীয় ওসিয়ত হচ্ছে যে তোমরা শোনবে এবং মানবে কার কথা কার কথা শুনতে হয় মানতে হবে কথা যে আমার আপনার উপরে আছে তার কথা শুনতে হয় মানতে হবে সেটা আল্লাহ এবং রসুলের কথা শোনার পরে আতিউল্লা আতিউর রসুল হয়ে গেল আর তারপর অলিল আমার এই মিনকুম তোমাদের নেত্রী স্থানীয় হচ্ছে প্রথম সরকার শাসক সে শাসকের নাম খলিফা হোক আর সে শাসকের না কিং হোক রাজা হোক আর সে শাসকের না রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক আর সে শাসকের নাম আর ডিসি হোক আর ডি হোক আর আর কিছু হোক চেয়ারম্যান হোক এক এক দেশে এক এক অঞ্চল এক এক রকম তাই না যেইটাই হোক না এক এক যুগে এক এক রকম এমন কি নামতে নামতে চলে আসেন আপনি যে কোম্পানিতে চাকরি সেই কোম্পানিতে ওপরে প্রথম কৌফিল বস তারপরে আছে জেনারেল ম্যানেজার তারপরে আরও কত ম্যানেজার আছে কত রকম ম্যানেজার আছে পার্সোনাল ম্যানেজার তো এই ম্যানেজার তো সেই ম্যানেজার করতে করতে আপনার সুপারভাইজার তো ফোরম্যান আপনার পাঁচটা দশটা লেবারের ওপরে একজন আছে ফোরম্যান। ম্যান হ্যাঁ উলিলামের মধ্যে অন্তর্ভুক্ত তাদের যদি দিক নির্দেশনা শোনেন এবং মানেন তাহলে আপনিও সুখে থাকবেন আরও কোম্পানিও সুখে থাকবে আর যদি সেখানে হটকারিতা দেখান যে আমার প্রায় যে ফোরম্যান সে তো অযোগ্য কিছুই জানে না তাকে কেন ফোরম্যান বানিয়েছে মানি না তাকে তো আপনাকে সে তাড়াইবার চেষ্টা করবে না করবে না আপনি তাকে সরাবার চেষ্টা করেন আর সে আপনাকে সরাবার চেষ্টা করবে শান্তিতে থেকেও থাকবেন না এটা হচ্ছে দুনিয়া এটা দুনিয়া তো কোরআন সন্নাতে যে শুনতে আর মানতে বলা হয়েছে বা পাপের কথা শোনা নাই জায়েজ কথা শুনতে বলা হয়েছে এটা একটা শর্ত লাগানো হয়েছে আল্লাহ রসুল কখনো কোনো কোন কথা বলেননি সে আল্লাহ ইমর রসুলের সব কথায় মানা ফরজ করা হয়েছে তারপরে যত দুনিয়ার নেতা মাথা আছে বাপমা এমনকি বাপ মা ঘরের তাদের কথার মধ্যে জায়েজ কথা শুনতে হবে না জায়জ নয় শুধু ফরজ আছে শুনতে হবে নাই একটা জায়জ কথা বৈধ কথাও যদি বলে পরও বাপমার কথা শোনা ফরজ হয়ে যায় তখন বলেছে তখন জরুরি শুনতে হবে যা এখন হাটে যায় অমুক জিনিসটা নিয়ে ওইটাই খেতে হবে ওই দিন জরুরি না কিন্তু মাছ খেতে হবে জরুরি না কিন্তু বাপ বলছে না মা বলছে যারা ওইটাই নিয়ে তুই সেটাই নিয়ে আসতে এইটাই করো ওইটাই করতে হবে হ্যাঁ না যায় যদি বলে যা মারামারি কর যা ওর বাড়ি থেকে চুরি করে হারাম যা সেগারেটাইনে দে আমাকে মা বলছে জর্দার খাওয়া মা জর্দার পান না নিয়ে আসবেন না বুঝে না এটা মারবো না ফালা তোতে হেমেন না গোনার কথা শুনিও না জি সরালোক মানে তো শুনতে হয় দ্বিতীয় ওসিয়ত হচ্ছে শুনবেন মানবেন এতে সবাই শান্তিতে থাকবেন যদি কালো কি কালো এই যে চুকচুকে কালো আফ্রিকান কালো যদি তোমার নেতা হয় কালো রঙের দিক থেকে কালো হওয়াতে আপনার মানতে যদি আপত্তি হয় তো যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে আমি মদিনা ফারে আমার একটা জাহিলকে যদি নেতা বানিয়ে দেওয়া হয় তো স্বাভাবিক মানুষের একটা ভিতরে একটা ই আছে যে ওই অযোগ্য তারপরও মানতে হবে যেহেতু তাকে আমার চাপিয়ে দেওয়া হয়েছে হয় আমার পাপের কারণে চাপিয়ে দেওয়া হয়েছে বা আমাদের পাপের কারণে চাপিয়ে দেওয়া হয়েছে অযোগ্যকে যে কোনো স্তরে হোক রাখে না আজকাল যে পৃথিবীতে অযোগ্য নেতা এর পিছনে কারণ হচ্ছে আমাদের পাপ সমাজের পাপ আমার পাপ না হলে আর কারোর পাপ আছে আর আর কারণ হলে আমার আছে আমাদের ভাইদের দেশবাসীর আছে জি তো শুনতে হবে মানতে হবে যদিও সে হাবসি গোলাম হয় অশিক্ষিত মূর্খ হয় অযোগ্য হয় আর আপনি খুব যোগ্য কেন কেন এতেই শান্তি রয়েছে দুনিয়াতে আয়ুষম্যান কোম্পাদি কারণ শুনে রাখো আমার পরে তোমাদের মধ্যে যারাই কিছু সময় বেঁচে থাকবে আয়ু পাবে ফাঁসায়ারা ইখতলাফানা তাহলে তারা নিশ্চিত অনেক বিরোধ দেখবে মতানক্য দেখবে দলাদলি দেখবে জি বিভেদ দেখবে ভাঙন দেখবে এগুলো হবে নবী সামাজ মানে এক রসুল আর এক রসুলের উন্মত হচ্ছে সবাই সাহাবি মহাজির নাহান সার আর সবাই এক অন্তরের মতো রসুল উল্লা সাল্লামকে আল্লাহর পরে অন্ধভাবে মানে তাই না একম ছড়া ছাড়া না হানফি না সাফি না মালিকি না হামবেলি না চিস্তি না সাবেরি না কাদের আশারি মাতরিদি শি ছিল কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন দেখো কিছু সময় বেঁচে থাকো তখন দেখতে পাবে কি ভাঙন ধরছে ভাঙন ধরল পঁয়ত্রিশ ছত্রিশ আসতেই সিয়া বেরোলো একদল আর একদল খারিজি জঙ্গি বেরোলো দুটো দল প্রথম বেরোলো আর একটা আলোসন্নাথ আসলটা থাকলো আলোসন্নাথ তাহলে তিনটা হয়ে গেল আলী শহীদ হলেন এখানে তেহাত্তরে তিন পঁয়ত্রিশ জঙ্গি খারেজি বিনামূল্যে তাহলে অলরেডি খারেজি বেরিয়ে গেছে জঙ্গি বেরিয়ে গেছে তারপর আস্তে আস্তে ফিরকা বাড়তে থাকলো কাদরিয়া তো মত জেলা জাহামিয়া আর কত রকমে বেরিয়ে আসলো জিয়া মর জিয়া অনেক একতলাফ দেখবি দেখবে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী হলো সমাধান এত যখন দলাতলি আর হানাহানি দেখব বিভেদ দেখব সমাধান কি।। হ্যাঁ দেখেন হানাফি এক হানাফি মজাবের লোককে যদি দেখেন কত তরিকে পীরগুলি গণেন আপনার দেশে তাহলে বুঝতে কত তরিগত আছে ওটি বাদ দেন হানাফিদের মধ্যে মোটামোটা যদি গণনা হয় দেওবান দিকটা এটা তবলিগি জামাত একটা জামাত ইসলামী একটা হচ্ছে বেরুলবি বেরলবির মধ্যে সবগুলি মাজার পুজারি আট রসি থেকে শুরু করে দেওয়ানবাগি যত মায় ভান্ডারি যতগুলি মাজার পুজারি আছে ফুলতুলি মানে একটাতে কতগুলো ঢুকে আছে কথা বুঝতে পারছেন একটা কাদিয়ানি তলি সবাই হানাফি দাবিদার দেওবন্দিরাও বলছে হানাফি তবলিকরাও বলছে হানাফি জামাত ইসলাম মদুদি বলতে হানাফি তারপরে আপনার কী বলছে বেরলিবিরা বলছে আমরা হানাফি সবাই বলছে আসল হানফি হাঁটি হানফি আর ওরা বলছেন না নকুল হানফি এ হানফি থেকে এতগুলি বেরোল কথা বুঝতে আর সুফিদের আরো তরিকাগুলি আছে ওগুলো তো গড়াবার সময় নেই তো অনেক একতলাফ দেখবে সমাধান কি কোনটা নেব কোন পথে যাব আজকাল মূর্খ সমাজের লোকের কি বলে এত আলেমদের আর হুজুরদের হ্যাঁ মতের শেষ নেই আর একতলাফের শেষ নেই কোনোটাই নেবো না যা নাস্তিক তাহলে এটা চলবে এটা সমাধান হইল না যে কোনও আলেমের কথা নিব না কার কথা শুনবো কারও কথা শুনবো না তাহলে নাস্তিক হয়ে যেতে হবে সেকুলার হয়ে যেতে হবে ধর্ম নিরপেক্ষ আমি নিরপেক্ষ নিউট্রাল আমি তো কোনো ধর্ম ইসলামই নেই ঠিক না নিউট্রাল যে হয়ে যাবে ইসলাম থেকে সেই ব্যক্তি মুরতাদ আসলে এই জন্য ধর্ম নিরপেক্ষতা কুফরি মতবাদ এটা সমাধান নাই সমাধানটা রসুরা বলেছে চোদ্দশো বছর আগে ফাল ও অসন্নতি খোলাফা এর রাশেদ্দিন আলমাহিন বাদি সমাধান হচ্ছে আমার সন্ন্যতকে আদর্শ কাঁকড়ে দাও নবীর তরিকা তলস্কর নবীর তরিকা যদি দেওবন্দী হয়তো দেওবন্দী নাও তবলিগি হয়তো তবলিগি নাও যদি ইফানি জামাতি হয় সেটা নাও কাদিয়ানি হয়তো সেটা নাও কিন্তু তদন্ত করে পড়াশোনা করে এই যে লেখাপড়া করে অন্ধ হবে নয় চোদ্দশো বছর আগে যে ইসলামের ওপর ওসর ছেড়ে গেছে ওই ইসলামটা নাও সহজ ভাষায় ওই ইসলামের দিকে ফিরে যাও তাহলে সমাধান হয়ে যাবে আমার সন্ন্যতকে আঁকড়ে ধরো আর আমার সন্ন্যতের পরিচয় হচ্ছে আমার পরে খোলাফেরা আসে দিনের চার খলিফা খলিফের আসে আবু বাকর সোয়াদু বছর ওমার রাজি আল্লাহ তালানো হচ্ছেন দশ বছর তার একটু বেশি ওসমান রাজি ১২ বছর আর আলী রাজিয়া আল্লাহ তালানো সাড়ে পাঁচ বছর হ্যাঁ সেই চারজন খলিফা খলিফার আসে আর মাত্র ছয় মাস আসান তিনিও খালিফার আসে কিন্তু মাত্র ছয় মাসের কারণে তাকে অনেকে গণনা করে চারজন খালিফার আসেদ বলে থাকেন কিন্তু তিনিও পঞ্চম খলিফা অল্প সময় হওয়ার কারণে সেটাকে বাবার খেলাফতের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে যেন তো এত দূর পর্যন্ত খাঁটি ইসলাম ছিল আর তারপরে একটু একটু করে ফস্কিতে শুরু করেছে একটু একটু করে সরতে শুরু হয়েছে একটু সরেছে প্রথম খানে আর তারপরে আস্তে আস্তে দূরে সরতে সরি আরও দূরে দূরে সরতে সরতে এই এই হচ্ছে আমাদের দশাই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা জি বিভিন্ন দিক থেকে আকিদার দিক থেকে আখলা কামলের দিক থেকে আর ধার্মিকতার দিক থেকে কত দূরে চলে এসছে মুসলিমরা ইসলাম থেকে তো খোলাফার রাশেদিনের রাশেদিন হেদায়ত প্রাপ্ত তারপরে তাকিদার ও মাহদিন যারা হেদায়ত যাদের হেদায়ত নিশ্চিত আকর ওমর ওসমান আলী এসব খোলাফার মেহাদি তারা হেদায়ত প্রাপ্ত তাদের মাধ্যমে মানুষ হেদায়ত পেয়েছে এবং তাদের অনুসরণে হেদায়ত নিশ্চিত তার নিজেরা হেদায়তের ওপর এবং অন্যরা তাদের দ্বারা হেদায়তপ্রাপ্ত আরও তাগিদ করছেন আব্দু আলি হবিন নওয়াজ মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো আমার সন্নদকে আর খোলে ফেরা সন্নদকে মাড়ির দাঁত দিয়ে তো সন্নদকে কামড়ে ধরা যায় না কিন্তু এটি হচ্ছে ভাষার অলঙ্কার ভাষার অলঙ্কার যখন সামনের দাঁত দিয়ে যদি একটা কিছু কামড়ে ধরেন আর একটু জোরে টান দেয় তো দাঁত ভেঙে নিয়ে যাবে ধরেন একটা লাঠি বা কঞ্চিতে কামড় দিয়ে ধরে আছেন সামনের দাঁত দিয়ে বা ধরেন আর কিছু কোন ফল বলবেন একটু শক্ত কিছু হ্যাঁ হ্যাঁ কাপড় আরে শক্ত কিছু বলেন আমড়া আমরা দাঁতে ধর সামনের দাঁতে আর যদি ধরে টান দেয় এরকম বড়ো কিছু ওটা ধরে হয়তো টানা যাবে কি একটা কিছু যেটা দিয়ে টান দেওয়া যায় মোট কথা টান দিলে হয় টেনে ফেলবে দাঁত বাঁচবে আর নাহলে দাঁত ভাঙবে তারপর টেনে নিতে পারে কিন্তু মাড়িতে যদি ক্যামড়ে ধরে থাকেন তো সেখান থেকে বের করা অত সহজ নেই এর সাথে যেন তুলনা করা হয়েছে কাকে সন্ন্যতকে এমন শক্ত করে ধরে রাখা যতই প্রতিকূল অবস্থা হোক কাফের দেশে বাস করেন আপনি একদম নিকৃষ্ট মানুষদের সমাজে বাস করেন আপনি এমন মানুষ যেখানে আল্লাহ বললে আমার লোক নেই এলাকায় বাস করে মাজার পুজারিদের মাঝে বাস করে এমন করে সন্নদ কাঁকড়ে ধরে আছে আপনার কাছ থেকে সন্ন্যদ কেড়ে নিতে পারেন বাতাস যেদিকে যাক না কেন আপনি অটল হয়ে গেছেন সেই ঝড় বাতাস। এটা হচ্ছে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকে ওই এখন আর বিপরীত হচ্ছে নতুন নতুন অনেক কিছু দেখবে ওগুলো থেকে সাবধান ধর্মের নামে যত নতুন কিছু দেখবে সাবধান সেগুলোর নাম বেদা बोचो महदासमर सोम प्रत्येक नतुन क्या दुनिया क्षेत्र दिन विषय प्रत्येक नतुन क्या हम धर्म नाम इसमाम करन सुन्नाथे ईमान आना इमान शब्द आ इस्लाम शब्द आर कथ आफी बदी पेदी सफी शब्द बेदात इसलाम लाइल कदारा नहीं तरह कुरानी लाइल बारात सबे बारत सबे कदार तो आ सब मान रत তো লাইলাতুল কাদার মানে কাদার কিন্তু লাইল বারাত বরাত কোরআন হাদিসে কোথাও আছে নতুন কথা কাজ থেকে বেঁচে কথা কাজ হচ্ছে বেদাত সন্নত হচ্ছে লাইলাতুল কাদার আর বেদাত হচ্ছে শয়ে বরাত শবে কাদার সন্নত আর শয়ে বরাত হচ্ছে বেদাত জি এইভাবে ফাইন্যা কল্যা মহত বেদা করলো বেদাত এন আর প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি গুমরাহি মানে কি রাস্তা হারিয়ে দাও গুম মানে হারিয়ে যাও গুম কথাটি কিন্তু বাংলায় ব্যবহার হয় আর রাস্তা ফার্সি শব্দ রাস্তা হারিয়ে কি রাস্তা হারিয়ে দিলেন যে বেদাত রাস্তা হারিয়ে ওই রাস্তায় চলতে থাকলে হারিয়ে যাবে পাবে মানে আলার মানে হেদায়াত মানে রাস্তা সঠিক পথিক আর বিপরীত হচ্ছে দলালা গুমরাহি মানে রাস্তা হারিয়ে ফেলা কিসের রাস্তা হারিয়ে ফেলা জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা অর্থাৎ সন্নতের ওপর কেউ যদি কায়েম প্রতিষ্ঠিত থাকে তাহলে শেষ প্রান্তে জান্নাত পাবে জাননাতে পথের প্রথিক সে আর যদি কেউ বেদাতের পথিক হয় শিরকের প্রথী হয় তাহলে সেই ব্যক্তি রাস্তা হারিয়ে দিল পথভ্রষ্ট হয়ে গেল সুতরাং রাস্তা জান্নাতে যখন হারিয়ে দিল শেষ প্রান্তে জাহান্ন আছে জান্নাত পাবে না কোনোদিনই জান্নাত বছিতে পাবে না এটি হচ্ছে এই দলাল ফাইনাকুল্ল বিদাথিন দলালা নাসাইয়ের রেওয়ায়তে রয়েছে একটু বাড়তি এখানে আবুদ তিরমিজির কথা রয়েছে কিন্তু অন্য আরেকটি রেওয়ায়ত শুধু এসছে নাসাইতে সেটা অকুল্য দলালার আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম রাস্তা হারিয়ে দেওয়ার পরিণামই হচ্ছে জাহান্নাম এ কথাটি সনের নাসাইতে রয়েছে এবং ইমাম তিরমিজি হাদিসটিকে সহি বলেছেন ইমাম আবু নঈম নোয়াইমও তিনিও সহি বলেছেন সহি বলেছেন আল্লা আলম রহম্লা হাদিসটিকে সহি বলেছেন এই হাদিস থেকে যেই শিক্ষাগুলি সেই শিক্ষাগুলি অলরেডি আমি আলোচনা করে ফেলেছি যদি এখানে আলোচনা করে প্রথম যে বিষয়টি ছিল নবিশাল্লাম আল্লা ভিরুতার আল্লাহকে ভয় করার কি করেছেন নির্দেশ দিয়েছেন ওসিয়ত করেছেন এক দুই নম্বর শুনতে হবে আর মানতে হবে কার কথা নেতা মাথাদের কথা নেতা মাথা যে কেউ আপনার নেতা মাথা ছোট নেতা হোক আর বড়ো নেতা ছোট নেতা হোক আর বড়ো নেতা তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে নবিস ইসলামের সৈন্যতা তরিকাকে আঁকড়ে ধরে থাকতে হবে তো নবীর তরিকাকে যখন আঁকড়ে ধরে থাকবেন তো অন্য কোন তরিকায় যাবেন না কেন আপনার চিস্তি তরিকা আসবে কেন আপনার চরমনাই তরিকা আসবে আপনার সামনে কেন আপনার সামনে সারসিনার তরিকা আসবে কেন আপনার সামনে ফুরবুরা তরিকা আসবে নবীর তরিকা আমার জন্য আছে চোদ্দশ বছর আগে তো এইটাই ইসলাম জি যদি বলেন যে না চর্মনাই তরিকাটা নবীর তরিকা তাহলে সারসিনাটা দুটোতে ভিন্নতা কেন হইলো তাহলে ঢোকা দিয়ে কোথায় যাবেন আপনি একটা তরিকা ইসলামের তরিকা একটা এত তরিকা কর্ত্রিকা আসলো তাই জি তাহলে বোঝা গেলো প্রত্যেকটা তরিকাতে যখন ভেজাল ঢুকেছে তখন তার আলাদা আলাদা নাম হয়ে গেছে ছাটাই হয়ে গেছে এদিক সেদিক চলে গেছে গোমরা হয়ে গেছে চার নম্বর যে ওসিয়তটি ছিল সেটা হচ্ছে খোলাফের আশেদিনের আদর্শকে আঁকড়ে ধরে থাকবে কারণ তারা কোনো বেদাতে লিপ্ত হননি তারপরে বেদাত শুরু হয়েছে খোলাফের আশেদিনের পরে বেদাতুরু হয়েছে এই আলী রাজি আল্লাহ তালানহর যুগে প্রথম সূত্রপাত হয় বেদাতের সেটা হচ্ছে খারেজিদের আর শিয়াদের আর তারপরে সেটা বড় আকার ধারণ করে তার ইন্তেকালের পরে তার ইন্তেকালের পরে আরও তখন ফাটল ধরে আর এই দলগুলি তখন শক্তিশালী হয়ে যায় এই বাতিলপন্থী শিয়া এবং খারেজি জঙ্গিরা আর তারপর অন্য আরও দল বেরোতে লাগে বাস তখন তখন তকদির অস্বীকারী কাদ্রিয়ারে বেরোল আর একদল জবরিয়া তার বিপরীত বেরিয়ে গেল যেন তগদিরই সব কিছু আমাদের আমল করে লাভ নেয় আমরা পাথরের মতো হ্যাঁ পাথরকে যদি জাহান্ন দ হয় পাথরের কি দোষ ঠিক বলছে আমাদের কি দোষ আমরা পাথরের মতো হ্যাঁ আর বলছি না তকদিরই নাই আমরাই সব কিছু করি আল্লাহ কিছুই করিনি আল্লাহ কিছু জানেও না আমরাই সব করছি নবুজাবিল্লা কিভাবে কোমরা হয়েছে কত ফিরকে মরুজিয়া বলছে ইমান যথেষ্ট আমলের প্রয়োজনই নেই হ্যাঁ ওর বিপরীত খানিজি হ্যাঁ আর মোতাজেল্লা বলছে যে কাবিরা কোন চিরকাল জাহান্নাম এরা বলছে আমলের কোনো প্রয়োজন নেই মুরজিয়া বলছে আর এর বিপরীত খারেজি কী বলছে যে যা করে মানে মুরজিয়া বলছে যা করেন ইমান ঠিক থাকলে হইলাম এর বিপরীত খারেজি আর মোতাজালা বলছে যে একটা কাবীরা ঘনা করেন কোনো দিন জাননা না চিরকাল জাহান্নাবি কীভাবে গোনা আছে আহ জাহাত বলছেন না মুসলিম সমাজে যারা পাপ মুক্ত তারা আজাব মুক্ত আর যারা মুসলিম সমাজের ইসলাম টিকিয়ে আছে কিন্তু পাপে যুক্ত হ্যাঁ তাদের জন্য কিছু শাস্তি রয়েছে দুনিয়াতে কবরে এমন কি নামও শাস্তি হতে পারে কিন্তু চিরস্থায়ী শাস্তি নয় ইসলাম তাহলে সন্ন্যাদের কাছে যে ইসলাম রয়েছে সেটাই হচ্ছে খাঁটি ইসলাম সেটা হচ্ছে সেরাত সেটা হচ্ছে মধ্যম পন্থা জি যাতে বাড়াবাড়িও নেই আর ছাড়া ছাড়িও নেই পাঁচ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে যখন যেখানে বিরোধ দেখবে না যে বিরোধ হইতে পারে বাবাটাতে দ্বন্দ্ব হতে পারে হ্যাঁ মায়ের সাথে দ্বন্দ্ব হইতে পারে ভাই বোনের লড়াই হইতে পারে পারিবারিক টাকা পয়সা নিয়ে হইতে পারে কারোর সাথে ব্যবসা বাণিজ্য হইতে পারে সমস্যার সমাধান কি দ্বন্দ্ব মেটাবার তরিকা কি নবীর তরিকা বলেছেন না যখন অনেক এখতলাফ দেখবে ফালিক বেসন্নতি অসন্নতি খোলেফের আসে দিন আমার তরিকায় এসো এবং খোলেফের আশের তরিকা এসো কোরআন হাতিস ফিরে আসে কোরআন হাতিস কি বলছে বাপের ভুল হয়েছে না ছেলের ভুল হয়েছে মা মায়ের ভুল হয়েছে না মেয়ের ভুল হয়েছে কে ভুলে আছে যে ভুলে আছে সে ভুলটা মেনে নেবেন আর সে ভুলটা স্বীকার করে নেবেন আর তারপরে সে ভুলের ওপর ভুল থেকে ফিরে আসবেন থেকে ভুল সিদ্ধান্ততে ফিরে আসবে। এইভাবে সমাধান হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এখতলাফ মেটানোর পদ্ধতি হচ্ছে আর রুজু এলা সন্না নাল্লামের আদর্শের দিকে ফিরে আসা এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল্লাহ আলমের আমাদের হেফাজত করেন যেই দিনগুলি আমাদের সামনে বাকি আছে আল্লাহ ভালো অবস্থায় রাখেন আর যে দিনগুলি চলে গেছে আর ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ জান আমাদের মাফ করে দেন জান্নাতুলফির দোস নসিব করে জাহান্নামের আজাম থেকে রক্ষা করেন সমস্ত কুমরাহি থেকে ফেতনাথ থেকে বালামসিবত থেকে জালেমের জুলুম থেকে আল্লাহর রবুল আলমিন আর কার কারোপরে জুলুম করা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান আমাদের দ্বারা কারোপরে যেন জুলুম না হয় আর আমাদের উপর কোনো জালেম যেন কোনোরকম জুলুম করার সুযোগ না পায় আল্লাহ আমাদের সকলের হেফাজত করেন অসল্লসাল্লাম মাহমদ ওলা আলি ওসাহ আজমায়